আবু বুর্দাহ রহমতুল্লা আল্লাহ পিতা আবু মুসার আদিল হতে বর্ণিত তিনি বলেন একবার আমি নবী সাল্লু আলাহ সাল্লাম এর নিকট এলাম তখন তাকে দেখলাম তিনি মিসক করছেন এবং মিসক মুখে দিয়ে তিনি উ উ শব্দ করছেন যেন তিনি বমি করছেন